আমরা সবাই জান মানে যেগুলো আল্লাহর দিনের জন্য আল্লাহর বান্দাদের জন্য এই জাতীয় খরচ যতগুলো আছে সবগুলা আল্লাহ রাস্তায় বেআ যেমন আল্লাহর দিনের জন্য বলতে মাস্টেদের জন্য মাদ্রাসার জন্য তারপরে দিনের যত কাজ আছে জেহাদ পি সাবির জন্য দাওয়াতের জন্য তাবলিগের জন্য এলেম শেখের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য যত ব্যয় সবগুলাই আল্লাহ রাস্তায় ব্যয় আবার আল্লাহর বান্দাদের জন্য ব্যয় যেমন আমার পরিবারে আমার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে এদের জন্য যে খরচটা করি এটাও কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় আল্লা কাছ থেকে এটা সবাবের আশা করে সদাকাহ এটাও তার জন্য আল্লাহ রাস্তায় সদাকাহ সোহা আল্লাহ তারপরে গরিব মিসকিন অসহায় এতিম এদের আল্লাহর বান্দাদের জন্য এটা আল্লাহর রাস্তায় ব্যয় আচ্ছা এরপর সবর ও সলাতের মাধ্যমে চাওয়ার ব্যাখ্যা যে মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর এটা কিন্তু খাস ওইন ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন এখানে আল্লাপাক সবর এবং সলাত মুফাসম অনেক ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলছেন সবর মানি এখানে সিয়াম সিয়াম এবং সলাদ অর্থাৎ যখন তোমরা বিপদে পড়ো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার হয় তখন তোমরা সিয়াম পালন করো নকল সিয়াম পালন করো আর বেশি বেশি নফল সলাদ আদায় করো এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আর কোন কোনো মুফা সরেন ব্যাখ্যা করছেন সবর মানি দুই প্রকারের সবর সবর তিন প্রকার কিন্তু এখানে বলছেন যে দুই প্রকারের সবর এবং সলাদ দুই প্রকারের সবর বলতে যে বিপদটা আমার উপরে আসছে বা যেই কষ্টটার মধ্যে আমি আসি প্রথমে এটাকে বিশ্বাস করে নেওয়া যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এটা বিশ্বাস করা এরপরে এই কষ্টটা আল্লাহ দূর না করলে দুনিয়ার কোন শক্তি কেউ দূর করতে পারবে না এই জন্য আসবর আনমাসিয়া আর আসবর আল্লাহ আকদারিল্লা এখানে দুই প্রকারের সবর যে আমার গুনার কারণেও আল্লাহ আমাকে এই কষ্টটা खाली दोआा दो सलाद शुरू है बिशी -बिशी दुआ।, दुआ, दुआ।, दुआ दिए सुन आल्लाह दिखाई दोआा बोला दो शाहुदर मध्य दोआा दरुद्धा दो दोसूरा दो मे चलाते मध्य पूरा अंश जुड़े शुद्ध दो रुकर मध्य जे तस्बी पड़ी तस्बीटा ता दोआा सेजदार मध्य तस्बी पड़ी ये दोन्स सलाद आदाय कर ले आल्लर सहाज्य आल्लाहमत बेसिशे शून् अनुजा गोसल करी जो प्रयोजन है ना से क्षेत्र में उलंग गुसल कर ले असुविधा आ জি প্রথম কথা হল হয়ে গোসল করা যাবে কি না ফোকাহাই ক্যারামের মাসালা হল যে স্বাভাবিকভাবে মানুষের সতর কেউ দেখলে গুণা হয় কিন্তু কেউ যদি না দেখে এরকম নির্জন জায়গায় যদি সতর খোলে যায় তার গুণা হয় না তো এজন্য জন্য ওলামায় বলছেন ফোকাহ কেরাম বলছেন যে নির্জন স্থানে যেখান থেকে সফর দেখা যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এই জায়গায় উলঙ্গ হয়ে গোসল করা যায় এবং তারা অনেক দলিলও পেশ করেছেন পোকা হয়ে গেলাম যেমন মুসা আলাইহি ইসালামের একটা দলিল আছে মুসাই আলি সাল্লাম গোসল করতে নামছেন কাপড়টা রেখে গেছেন একটা পাথরের উপরে পরে পাথর ও কাপড়টা নিয়ে দৌড় দিছে মুসাই আলাই উপরে রেখে গেছে একটা পাথরের উপরে কিন্তু পাথরটা কাপড়টা নিয়ে যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে পাথর তো মুসা আল্লাহিস শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই কাপড় নেওয়ার জন্য মানুষের সামনে দিয়ে যেতে হয়েছে যাই ওই কাপড়টা আনা লেগছে এখানেও অনেক ফসার অনেক ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাপা কেন এরকম করলেন যে মুসা আলাইসাল্লামকে অনেকে অপবাদ দিতে উনি বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ দেখাই দিলেন যে মুসাই আলাহিস্লাম এরকম রুগী না হ্যাঁ এই জন্য জনসমুখে নিয়ে আসতেন অনেক কথাবার্তা আছে পোকা একরাম দলিল দিয়েছেন মুসাই আলাহ আর আরো অনেক নবীর আরো কয়েকজন নবীর দলিল এরকম আছে পাওয়া যায় তো এই সব আরো হাদিসেও এরকম কয়েকটা ঘটনা পাওয়া যায় তো সব মিলে বোঝা যায় যে এটা জায়জ তবে এটা উত্তম না উত্তম হইল নবী সাল সাল্লাম পর্যন্ত আমরা আল্লাহকেও লজ্জা করা উচিত আল্লাহর সামনে অলজ্জা করা উচিত তো সুতরাং এটার দ্বারা মানে হায়া কমে যায় লজ্জাশীলতা কমে যায় তো এই জন্য এসব ক্ষেত্রেও মানে জায়েজ হইলেও সব জায়জ কাজ করতে হয় এমন না জায়েজের ক্ষেত্রেও তাকোয়া অবলম্বন করতে হয় মানে এটাকে হারাম বলা যাচ্ছে না কিন্তু তাকোবার দাবি হইলেও না করা আর ওজুর প্রয়োজন যেটা বলছেন যে গোসল করলে ঠিক আছে ওজুর প্রয়োজন হয় না তবে গোসল করার আগে অজু করে নিতে হবে সূন্য অনুযায়ী আগে উজু করে নিতে হবে না আপনি গোসল করলেন কুলি করেন নাই নাকে পানি দেন নাই হ্যাঁ তাহলে আপনি গোসল করলেও তো আপনার অজুর পূর্ণাঙ্গতা আসে নাই হ্যাঁ আগে যদি সূন্য অনুযায়ী উজু করেন তাহলে পরে আর উজু করার দরকার নেই আচ্ছা চার নম্বর মাইয়েতের গোসল মায়ের গোসল ছেলে অথবা বাবার গোসল মে করাতে পারবে কি বা গোসলের কাছে উপস্থিত থাকতে পারবে কি ना को पुरुषर गुसल महिला कराते पर महिल गुसल पुरुषे कराते अर्थात से जदि मे ऐले तरह गुसल दीते मे तरह बाबा के गुसल दीना तब शुद्म्रामी स्त्री के गुसल दीते स्त्री स्वामी के दीते एक क्षेत्र सुस्पष्ट दलिल रही है जेम आली रदी अल्लाहू तला पातेमारदी अल्लाह तलाहा गुसल दिए ফাতেমা রাদি আল্লাহ তনহাকে গোসল দিয়েছেন আলীর আবু বকর রাহতকে গোসল দিয়েছেন তার স্ত্রী আবু বকর আদি আনকে গোসল দিয়েছেন এবং নবী সালুসাম আয়সা রাদি আল্লাহ তালনহাকে স্ত্রীকে লক্ষ্য করে বলছেন তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দিব তো অর্থাৎ অসংখ্য দলিল দ্বারা বোঝা যায় যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে স্ত্রীর স্বামীকে গোসল দিতে পারে এর বাইরে অন্য কোন পুরুষ মহিলাকে বা মহিলা পুরুষকে গোসল দিতে পারে না এই ছেলে মাকে দিতে পারবে না মেয়ে বাবাকে দিতে পারবে না মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে কি যদি সেখানে এতিম ইতিম্ব্য মিসকিন শিক্ষার্থী থাকে মাদ্রাসায় দুই ধরনের পান্ড থাকে একটা হলো মাদ্রাসা জেনারেল ফান্ড আরেকটা হলো গোরা বা ফান্ড তো গোরা বা ফান্ড মানে এটা গরিব মিসকিন এতিম এদের জন্য থাকে তো মাদ্রাসার যে পান্ড ওই পান্ডে জাকাত দেওয়া যাবে না আর যে পান্ড থেকে এতিমদের মিসকিনদের বই পুস্তক হয় তাদের খাওয়া দেওয়ার খরচ করা হয় অন্যান্য খরচ করা হয় এখানে দেওয়া হবে। অর্থাৎ মাদ্রাসায় না মাদ্রাসা তো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে জাকাত না জাকাত হলে ব্যক্তিকে এখানে জাকাতটা দেওয়া হবে এতিমদেরকে मानी मिस्किन असहा गरीबेंट के जमा कथोपकथन पे ठीक एट परसेंट मिथ्याल मेहरजा रेसे नबी सल्ला আল্লাহ বলছি ফেরা সার ওদিক থেকে শুনি রেছে এরা কয় আল্লাহ রাসুল এত সুন্দর সুন্দর কথা বলি ফেলছে আমরা কিছু কইলাম না তখন এরা সবাই উঠি কয় আসাদু আল্লাহান এক আয়াত দ্বারা অন্য আয়াত রহিত হয়েছে স্বামী মৃত্যুর পরে স্ত্রীর অবস্থান মদের বিষয় জি না এটা ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপাক নিজেই বলছেন এবং মানসুকের সরিয়ে একটা গুরুত্বপূর্ণ বিধান আছে আমাদের ওয়েবসাইটে একটা আলোচনা পাবেন না এক ঘন্টার উপরে সেখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি যে নাশাক মানসুখ বলতে কি বুঝায় तो संक्षिप्त कथा हल जल्लापा प्रथम कुरने कैरमे एक आयात नाजिल करवर्ती वही आया आल्लापा रोहित दिए अथबा आयतर हुकुमटा रोहित दिए हुकुम दिए तो यह परवर्ती आयतर माध्यमे परवर्ती हुकुमर मध्यमे आगे हुकुमटा आगे आयत रही जाए এইটাকে বলা হয় সরিয়তার বাসায় না শেখ এবং মানসুখ এরকম কোরআনে কারিমে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এরকম এক আয়াত দ্বারা আরেক আয়াত মানসুখ হয় আবার অনেক হাদিস কোরআনের আয়াত দিয়ে মানসুখ হয় তবে একটু একতালাপ আছে একটা বিষয় নিয়ে যে কোরআনার আয়াত হাদিস দিয়ে মানসুখ হয় কিনা কারো কারো মতে কোরআনার আয়াতও হাদিস দিয়ে নবিস ইসলামের সহি হাদিস দিয়ে মানসুখ হয় এবং এটারও দলিল আছে মানে জি জি জি যেমন আলমিন্দেশ দিয়েছিলেন কেতাল এর নির্দেশ দিয়েছিলেন এর ব্যাপারে প্রথম দিকে যে আয়াতগুলো আসছে সেখানে আল্লাপাক বলছেন ওয়াসবির আলামান জামেলা যে কুপ্পাররা মুর্শ্রিকেরা তোমারে গালি দিক মারুক অত্যাচার করুক নির্যাতন করুক তুমি কিচ্ছু বলিও না খালি শবর মানে প্রথম আসছে। পরবর্তী যুগে আল্লাহ বলছেন না এবার আর সবরের যুগ নেই এবার বলছে মুরসিকদের অত্যাচার নির্যাতন মোকাবেলা করার জন্য তুমি প্রস্তুতি নাও তুমি জেহাদ করো কেতাল করো তাহলে আগের হুকুমটা এই পরবর্তী আয়াতগুলোর মাধ্যমে মানে হয়ে হয়ে গেছে। গেছে। মাদানি জীবনে গিয়ে শুধু সবদরে রাখা করা যাবে না তারপরে আপনার সম্পত্তি বন্টনের ব্যাপারে প্রথম কত অনেকগুলো আয়াত নাজিল হয়েছে যে কুতিবা আলাই কুমিজা হাদারা হাতো কুমল মাওত আয়াত নাজিল করে সম্পত্তি বন্টন করে দিলেন বন্টন করার দ্বারা আগের ওসিয়তের নিয়ম কারণগুলো গুলো সব রহিত হয়ে গেছে এরকম আরো অসংখ্য বিধান তারপরে আপনার যেমন আয়াত রহিত হয়েছে হুকুম আছে এরকমও আছে যেমন একটা আয়াত আছে আর পার আজ পারিন মিনাল্লাহ। যে জেনাকারী যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে তাদেরকে তোমরা রজম করো এই আয়াতটা নাজিল হয়েছে আগে কিন্তু আয়াতটা কোরআনের মধ্যে নেই আপনি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজলে আয়াত এটা পাবেন না কিন্তু এটার হুকুম বলবৎ আছে এটা তেলাওয়াত মানসু হয়েছে কিন্তু হুকুম বলবৎ আছে এরকম অসংখ্য শত শত নাসেক মানসুকের উপরে যুগ যুগে ফোকা কালাম বিশাল বিশাল কিতাব লিখেছেন বড় বড় কিতাব আছে আপনার ডক্টর বেলাল ফিলিপসের একটা বই আছে কোরআন বোঝার মূলনীতি এরকম একটা বই আছে দেখবেন যে বাংলা অনুবাদ হয়েছে এই বইয়ের ভিতরেও একটা অধ্যায় আছে আপনার এই শুধু নাসিক মানসুকের উপরে নাসুকের উপরে এটা পড়লেও আমরা বিস্তারিত জানতে পারবো ওখানে উনি আলোচনা করেছেন কীভাবে কোরআন দিয়ে কোরআন মানসুখ হয় কিভাবে হাদিস মানসুখ হয় বিস্তারিত আচ্ছা সর্বদা আল্লাহর জিকিরে থাকা সালাম দেওয়া কিছু করতে গিয়ে বিসমিল্লাহ যানবাহনে উঠে দোয়া পড়া টয়লেটে যাওয়া বাইরে সময় দোয়া পড়া মসজিদে প্রবেশ সমস্ত কাজ রচরচা মস এগুলা কি সর্বদা জিকির জি মানে নবিস বলছেন তোমরা সর্বদা আল্লাহর জিকির দিয়ে নিজেদের জিব্যাকে বেজিয়ে রাখো আল্লাহর জিকির বলতে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এটা আল্লাহর জিকির আপনারা যে সোহান বললেন আলহামদুলিল্লাহ বললেন এটা আল্লাহর জিকির আপনারা তো মনোযোগ দিয়ে শুনলেন ব্রেন কে এই দিকে লাগাই রেখলেন কানকে এদিকে লাগাই রেখলেন এটা আল্লাহ ছিলেন এটা জিকিরের মাজ ঠিক একইভাবে ঘরে ঢুকার সময় ঘরে বেরোয়ার সময় সব মানে জিকিরের অনেকগুলো সুরত আছে তো সবগুলো সুরত মিলাইলে পাঁচ রকমের জিকিরের সুরত পাওয়া যায় কোরআন হাদিসে এক ধরনের জিকির হইল সকাল এবং সন্ধ্যার জিকির সকালের কিছু জিকির সন্ধ্যার কিছু জিকির আরেক ধরনের জিকির হলো। প্রত্যেক ফরজ নামাজের পরের জিকির আরেক ধরনের জিকির হলো ঘুমানোর সময় জিকির আরেক ধরনের জিকির হলো নির্দিষ্ট স্থানের সাথে সময়ের সাথে সম্পর্কিত জিকির আরেক ধরনের জিকির হলো মতলক জিকির যেটা কোনো স্থান নেই সময় নেই কাল নাই চব্বিশ ঘন্টা এই এই এই ফাঁস রকমের মানে জিকির আমরা কোরআন এবং হাদিসে পাই আচ্ছা হাদিসে পাওয়া যায় গোপন অঙ্গ স্পর্শ হলে উজু ভেঙ্গে যায় এই বিষয়ে ইমাম আবুহানিপা রহমতুল্লাহ অন্য ইমামদের মত কি এবং আমাদের করণীয় কি যে হাদিসে দুইটাই পাওয়া যায় একটা পাওয়া যায় মান ফালিয়াওয়াজা যে তার গোপন অঙ্গ স্পর্শ করে সেজন্য উজু করে আবার আরেকটা হাদিস পাওয়া যায় যে নবিস একজন জিজ্ঞাসা করছেন নবীশন বলছেন যে এটা তো একটা শরীরের অঙ্গ এটা এর বাইরে কিছুই না তো এই যে দুইটা মিলে ফোকায়েকর আমদের মধ্যে এই জন্য একটা লাভ আছে কেউ বলছেন যে এটা স্পর্শ করলে ওজু বেঙ্গে যাবে কেউ বলছেন যে স্পর্শ করলে ওজু ভাঙবে না তো দুইটাকে সমন্বয় করে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমান উল্লাহ বলেন যে এই স্পর্শটাটা যদি উত্তজনার সাথে হয় তাহলে অজু বেঙ্গে যাবে আর উত্তজনার সাথে যদি না হয় তাহলে অজু বাংবে না তবে তিনি বলছেন যে অজু করাটাই উত্তম এটা হলো সমন্বয় মানে সব ফকিদের মত গুলাকে সমন্বয় করে কারণ হাদিসে যেখানে এটাকে সাধারণ একটা অঙ্গের মতো বলা হয়েছে এটা দ্বারা বোঝাতে যে এটা উত্তেজনা অবস্থায় আর যেখানে এটা স্পর্শ করলে উজু ভেঙ্গে যায় তা এটার একটা কারণ তো আছে এটা স্পর্শ করলে উজু বাংবে কেন এই কারণটা ফোকা একরাম বোঝাতে চেয়েছেন যে এটা উত্তেজনা অনুত্তেজনা এটার বিষয়ে বোঝানো হয়েছে তো ইমাম আবনীফার রহমতোল্ল্লের মত হলো এটা উঁজু ভাঙবে না আর অন্য অন্য ইমামদের মত হলেও এটা উজু ভেঙে যাবে ইমাম আহমদবেন হাম্বলের মত হলেও সর্বাবস্থা উজু ভেঙে যাবে উত্তজনা সহকারে হোক উত্তেজনা বিহীন হোক ইমাম শাহফি রহমতোল্লাহার এবং মালেকের মত হলো উত্তেজনা সহকারে হইলে বাঙবে উত্তেজনা বিহীন হইলে উজু ভাঙবে না তো এই আমরা তো এটার মাসালা হয় ওই যখন আপনি উলঙ্গ গোসল করতে যান তখন এই মাসালা হয় যে গোসলের পরে শরীর মুছতে হয় দেখা যায় হাত লাগতে পারে পরো নামাজের পরে ইমাম সাহেব যখন মুসল্লিদের নিয়ে একত্রে মোনাজাত করেন তখন অনেকে উঠে চলে যান অনেকে বলে এতে মসজিদের ডিসিপ্লিন আদব নষ্ট হয়ে যায় মসজিদের আদব সম্বন্ধে রাজনীতি আছে কি জি মসজিদের আদব সম্পর্কে তো আল্লাহর নির্দেশনা আছে আল্লাহ বলছেন মসজিদে আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকিও না আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না তাইলে মসজিদের মধ্যে যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে অন্য কারো এবার করে তো সেখান থেকে উঠে যাওয়াই ফরস আল্লাহ বলছেন যখন তোমরা কোনো জায়গায় দেখবে আমার নির্দেশের লঙ্ঘন হচ্ছে আমার আয়াতকে কে প্রত্যাখ্যান করতেছে তোমরা সেখান থেকে সরে বড় তাহলে মসজিদে যদি কোন সেরেক হইতে দেখি আমরা সেখান থেকে উঠে যাওয়া ফরস কোনো বেদাত যদি দেখি সেই বেদাত থেকেও উঠে যাওয়াটা জরুরি তো এখানে সম্মিলিত যে দোয়াটা এই দোয়াটা মূলত সন্নত না এটা সুন্নতের বিপরীত এটাকে অধিকাংশ অধিকাংশ বলতে সব সব ওলামাইকরামদের মত হইলো এটা বেদাৎ যদি এটাকে স্বাভাবিক নিয়তে বা নিয়মিত সিস্টেম হিসাবে করে ফেলে তখন এটা বেদায়েতে রূপান্তর হয় তো সুতরাং যখন বেদায়াত হয় তো সেই ক্ষেত্রে আসলে আমি আগেও উঠলাম না পরে উঠলাম না খালিমোনা যাতে সময় উঠে গেলাম জিনিসটা এভাবে ঠিক না এখানে আমি যদি উঠি আগে উঠে চলে আসব যদি আমার বসার ইচ্ছা না থাকে আর যদি বসার ইচ্ছা থাকে আমি বসে বসে জিকির করব আমি মোনাজাত করতে হবে তো জরুরি বিষয় না মোনাজাত মুসল্লিরা করতেছেন ওনারা করুক যারা মনে চায় না আমি আল্লাহর জিকিরগুলা করতে থাকবো বসে বসে যতগুলো জিকির আছে আজ আর জিকিৎসা হলে আমি উঠে যাব। এটাতে আদবের কোনো খেলাপ না বরং উঠে যাওয়াটাই আদব বসে থাকাটাই আদবের খেলাফ যে বেদায়তের সাথে একাত্মতা প্রকাশ করা যে বেদায়াত করতেছে আমিও আছি বেদায়াতের এটাই আদবের খেলাপ বরং বেদাত থেকে মুক্ত থাকা তবে মানে এটা নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় যে আমি আগে পরে উঠলাম না একবার মোনাদারটা ধরছে বাস আমি উঠে চলে আসলাম তখন কিন্তু দেখতে একটু অশোভনীয় দেখা যায় হ্যাঁ তো ক্ষেত্রে উচিত হল আমি আগে চলে আসব। আমি যদি ওইটার সাথে না থাকি অথবা আমি বসে বসে আল্লাহ জিকির করব পরে উঠবো এজন্য মানে যেহেতু আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে আমাদের মসজিদগুলোতে সেরেকও আছে বেদায়েত আছে তো সুতরাং মসজিদে যেতেও হবে আবার মসজিদ মসজিদ ছাড়াও যাবে না যেতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোন শিরক এবং বেদায়েতের সাথে আমি মিশ্রিত না হই এজন্য এখানে একটু সমন্বয় করতে হবে কোন ধরনের যাতে বিরোধের সৃষ্টি না হয় কোনো সমস্যা তৈরি না হয় জি জি জি মসজিদে প্রবেশের পরে প্রথম আদাব হইলো বসার আগে সলাধ আদায় করা এটা হলো প্রথম আদব মানে ঢুকার সময় তো ডান পা দিয়ে ঢুকা দোয়া পরে ঢুকা তরুদের সাথে জিগের সাথে ঢুকা তারপরে প্রথম আদাব হইলো দুই রেখা তাহিয়াত মসজিদ আদায় করা এরপরে বসবে হ্যাঁ এরপরে অন্যান্য সলাদ আদায় করবে আর সলাদ যখন শেষ হবে তখন যে জিকিরগুলা শূন্য সেই জিকিরগুলো করবে জিকিরগুলো করে তারপর চলে আসবে বা সেই চলে আসাটা যে কোনো সময় হতে পারে জিজ্ঞেস হইলেই কিন্তু এই চলে আসাটার মধ্যে মানে ওই এরপর যদি কোনো বেদাতি কর্মকাণ্ড হয় তো ওই বেদাতের সাথে সম্পৃক্ত হওয়াটাই আদবের খেলাপ বরং বেদাত মুক্ত থাকাটাই হলো মাস্ট্রিদের আদাব বেদাত ঠিক কথা বলছেন বেদাতটা দুই ধরনের একটা হইলো আমলি বেদাত যায় না ওই ম্যামের পিছনে চলাতে হবে না আর আমলি বেদাত হলে ওই ম্যামের পিছনে সলাাত হবে কারণ জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না তো এই মোনাজাতের যে বেদাতটা এটা বেদাত এর জন্য সলাৎ হবে সলাৎ হবে না এই কথা বলা যাবে না কিন্তু তিনি যে আমলে বেদাত গুলো করবে আমি ওই বেদাতের সাথে নাই ওই বেদাত মুক্ত থাকবো যদি সময় থাকে ওই ক্ষেত্রে প্রথম দুই রেখা তাহিয়া মসরিদ তারপরে চার রেখা পড়া এটা উত্তম সময় কম তখন আমি চারি রেখা শূন্য পড়লে এটা দ্বারা তাহিয়াত মসরিদও হবে জোহরে শূন্য হবে আল্লাহরুল আলমিন তাদেরকেও সৃষ্টি করেছেন তাদের খালেক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা পুরুষ বানান যাকে ইচ্ছা মহিলা বানান যাকে ইচ্ছা হিজরা বানান এটা তো আল্লাহর ইচ্ছাই হইছে আল্লাহর ইচ্ছা যেহেতু হয়েছে তাহলে তাদের ব্যাপারে নির্দেশনা তো অবশ্যই থাকবে কারণ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন জমিনে তাদের থাকার অধিকার আছে খাওয়ার অধিকার আছে জমিনের আল্লাহর সব নিয়ামত গ্রহণ করার অধিকার তাদের আছে এই ব্যাপারে এই নাম উল্লেখ করে বিস্তারিত আলোচনা বেশি পাওয়া না। তবে সুনানে হাকির মধ্যে একটা হাদিস আছে আলী আলীর যুগে যে এই হিজরাদের ব্যাপারে রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয় আইন কানুন তৈরি হয় নবী সালামের যুগে বিষয়গুলো আমভাবে যে দেখা গেছে হিজরা ছিল নবিসামের যুগেও ছিল কিন্তু তারা ওই জাহেলি যুগে হিজরাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হইত না আমরা যখন এখন শব্দগুলো এক জায়গায় যাই সন্ত্রাসী কাজ করে সাদাবাজি করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে খায় নবিসামের যুগে বা জাহেলি যুগেও এইভাবে ছেড়ে দেওয়া হতো না হিজড়াদেরকে যে বাবা সন্তান সে মা বাবার করে থাকতো সেখানে খাইতো সেখানে অবস্থান করত। তো আলিরাদি আল্লাহ তোর এই ব্যাপারে রাষ্ট্রীয় বিধিবিধান তৈরি করা হয় তখন সাহবাইকার সিদ্ধান্ত নিলেন যে একদল বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন তখন হিজরাদেরকে ওই চিকিৎসক বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠানো হবে পাঠানোর পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে তাকে দেখবেন তার মধ্যে পুরুষের অঙ্গ পুরুষের অবস্থান বেশি না নারীর অবস্থান বেশি যদি পুরুষের অবস্থান তাকে তারা পুরুষ হিসাবে সার্টিফিকেট দিবে আর যদি হলে সেভাবে সব সলা আদায় করবে সিএম তার উপর আল্লাহ সব আবাদত পরোস আর নারী হলে নারীর ক্ষেত্রে যে শরীয়তের বিধি আছে সেগুলো সে পালন করবে আর ডাক্তার যদি ঠিক সম্পত্তির ক্ষেত্রেও তখন ওই ছেলে যেভাবে সম্পদ পাবে সেও সেভাবে পাবে মেয়ে যেভাবে পাবে সেও সেভাবে পাবে আর যদি ডাক্তাররা বিশেষজ্ঞ প্যানেরা এমন সিদ্ধান্ত দেয় যে সেখানে পুরুষের অবস্থানও নাই নারীর অবস্থানও নাই মানে এরকম একটা মিশ্রিত অবস্থা তখন তাদের ব্যাপারে মা বাবা তার সম্পত্তি থেকে একটা অংশ তাদের জন্য ওসিয়ত করবে তাদেরকে দান করবে তাদেরকে দিয়ে দিবে কেন তারা ওই পুরুষ ছেলে হিসাবে পাবে না মেয়ে হিসাবেও পাবে না তখন তাদেরকে বলা হয় খুনসা খুনসা হিসাবে তাদের একটা সম্পদ তাদের জীবন চলার জন্য তারা মৃত্যু পর্যন্ত যাতে খেয়ে পরে চলতে পারে এরকম মা বাবা দিয়ে যাবে আর যদি মা বাবার সামর্থ্য না থাকে রাষ্ট্র তাদের ব্যবস্থা করবে তাদের থাকা খাওয়ার জন্য তাদের ব্যবস্থাপনাগুলো তো এই ব্যাপারে শুনানে বাই মধ্যে হাদিস আছে তখন এই সাহবাইকার আমরা এই হিজড়াদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছিল জি সেটা যদি আমাদের এই জিনিসটা হচ্ছে ডাক্তারি ইন্টারভেনশন যেগুলো আমরা করতে পারি রাইদার মেল অর সে শরীয় ইসলামিক আমরা এই আমরা ভাবে তা তো ওই গবেষী লিখে দিচ্ছে আমরা এই হলো রাষ্ট্রের কাজ আমরা আমাদের মৌলিক আপনারা আমাদের সরকারকে উপস্থিত করতে জি জি না অবশ্যই এটা ওলামাইকরাম তো উপদেশ দিবেন কিন্তু যেই হারে দিন দিন তারা আমাদের দেশের জন্য জন্য কিন্তু বিশাল একটা সমস্যা যেই সাদা চাঁদাবাজি সন্ত্রাসী যেই তারা করতেছে এইটা তো ইসলামের একটা মুসলিম দেশেই ব্যবহার হইতে পারে না থাকতে পারে না এদের একটা পুনর্বাসন এদের একটা ব্যবস্থাপনা তো থাকবে সুন্দরভাবে যেটা এত বেশি আল্লাহ দেখালো বাবা না আলী হযরত আলী রাসুলান postcss লা সব জিজ্ঞাসা তো বললেন হযরত আলী কে চার্জ এই মুসলমানরা কিভাবে আমরা এরা বেশি ইনশাআল্লাহ কবাই করা হযরত আলী আর আজকে আমাদের ক্লিয়ার হল যে কারজি যে তিনটা বলেন যে যুগে যারা ইস্তেহাত করছেন এই যে তাদেরকে এইভাবে করছেন এটা তারা ইনডাইরেক্ট আয়াত থেকে করছেন তবে এটা একটা গবেষণার বিষয় ইস্তেহাদের বিষয় কারণ এটা আমাদের দেশে এ তেমন কোনো আলোচনা হয় না এটার উপরে সেমিনার হয় না এটার উপরে দেখা যাচ্ছে কোনো বইও লেখা হয় নাই মানে ওই যে বাই বলছেন এটা শুধুমাত্র ইরানে যে বাই বলছেন যে ওখানে এরকম করা হয় কিন্তু মুসলিম দেশগুলোতে এইভাবে হয় না এই জন্য সরাসরি পাওয়া যায় আমি শুনতেছি জি জি আলহামদুলিল্লাহ জি ঠিক আছে ভাই দুটি বিষয় জানতে চেয়েছেন প্রথম বিষয়টি প্রথম বিষয়টি হলো যে নবী সালাম বলছেন যে আসসালাম ও কাবলাল যে কথা বলার আগে সালাম তো এ এইটা হলো নবী সাল সাল্লামের সুননা বায় জানতে চেয়েছেন কেউ যদি আগে কথা বলে পরে সালাম দে তাহলে এটা হারাম হবে কিনা বা কবিরা গুণা হবে কি না কোন ধরনের গুণা হবে জি নবী সাল্লা সালামের এই নির্দেশনা সুনত মানে এটা ফরজ ওয়াজিদনা এটা সুননত নবী সাল সাল্লাম নির্দেশনা দিয়েছেন আসসালাম ও কাবলাল কালাম যে কোনো কথা বলার আগে প্রথমে সালাম দাও তারপরে কথা বলো এজন্য আমরা যে আলোচনা করি কোরআন সন্নার কথা বলি ওয়াজনসিহত করি এখানেও সূন্যত হল আগে সালাম দেওয়া নবী সাল্লাহ সাল্লাম খোদ্বার জন্য যখন দাঁড়াইতেন প্রথমে এসে সালাম দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত তারপরে আজাম দেওয়া হইতো তারপরে খোদ্বা দিতেন হ্যাঁ তো এজন্য জন্য শূন্যত আগে সালাম দেওয়া পরে কথা বলা কিন্তু আমাদের দেশে দেখা যায় আগে সালাম দেওয়া হয় নাই কোধবা বা পড়ি তারপরে সম্মানিত ও মুখ সম্মানিত ও মুখ সম্মানিত হাজরিন সম্মানিত অমুক ভাই সবাইকে আসসালাম আলাইকুম আহমতুলের খেলাফ এটাকে হারাম বা কবিরে গুনা বলা যাবে না নবিসাল্লামের সুন্নতের বিপরীত সুননতের খেলাফ আমরা এতটুকু বলবো যে এটা সুন্নতের খেলাফ আর এটাকে যদি নিয়মিত অভ্যাসে পরিণত করে নিয়মে পরিণত করে বলা তখন এটা বেদাত নবীলামের সুন্নতের খেলাফ আর সুন্নতের খেলাপটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এটা বেদাতের রূপান্তর হয় বেদাত কবিরা গুনার উপরে সিরেকের নিচে আবার কখনো কখনো বেদাতটা যখন আকিদার বেদাত হয় এটা সেরেক থেকে উপরে উঠে যায় তো আর বিষয় ভাই যেটা বলছেন আগে কর্ম তারপরে ধর্ম আগে বন্দেগি আগে জিন্দেগি তারপরে বন্দেগি এই এই কথাটা কেউ কেউ বলে আমাদের দেশে কথাটা ঠিক কিনা কথাটা ঠিক না কথাটা মূলত মানে বস্তুবাদী কথা কথাটা হইল প্রকৃতিবাদী কথা এটা শির্ক আল্লাপাক কোরআন একে বলছেন ও কো মা হিয়া ইল্লা হায়া দুনিয়া না দুনিয়া নামো তুয়া হিয়া যে তারা বলে ও মা ইউ হলি কুন ইল্লা দা তারা বলে আরে দুনিয়াটা তো অল্প কয় দিনের যা খাইতে পারো যা পড়তে পারো যা ঠিক করতে পারো আসল তো এই বস্তুবাদী বকবাদী চিন্তাধারা প্রকৃতিবাদী চিন্তাধারা এটাকে এটা আল্লাপাক শির্ক হিসাবে উল্লেখ করেছেন তো এই যারা এই কথা বলে আগে দিন তারপরে কর্ম তারপরে কাজ কাজকর্ম আগে বন্দেগি তারপরে জিন্দেগি জিন্দিগিটা হবে তো বন্দেগির জন্যই আল্লাহ বানাইছে আল্লাহর বন্দেগির জন্য তাহলে আগে বন্দেগি তারপরে জিন্দেগি তবে জিন্দিগিটা বন্দেগীর জন্যই এই জন্য জন্য জিন্দগি লাগবে জিন্দগিটা ঠিক রাখতে হবে না কর্মকে ভাবে। হ্যাঁ আর যদি না তবে সে বুঝার পরে তবা করতে হবে জি আলহামদুলিল্লাহ ভাই জানতে চাইছেন আমরা অনেক সময় একজন আরেকজনকে বলি দেখা হইলে বলি ভাই দোয়া করবেন কথাটা মানে শুননা সরাসরি এইভাবে না শুননা হইল নবীশর সালাম সাহাবাই একজন আরেকজনকে বলতেন যে আপনার দোয়ার মধ্যে আমাকে বলবেন না মানে আরবি ভাষাটা হইলো এরকম যে আপনি দোয়া করার সময় আপনার দোয়ার মধ্যে আমাকে বলবেন না তো আমরা ওই কথাটাই বলতে চাই মূলত একবার হাদিসের মধ্যে আসছে যে সাহাবাই কেরাম এক জায়গায় গেছেন সাহাদিপ না আবি আল্লাহ রানু আরো কয়েকজন সাহাবির ব্যাপারে এরকম ঘটনা আছে যে উনি শরিয়া সফরে গেছেন একজন আসে কয় আমার জন্য দোয়া করেন্লাহ আল্লাহ তোমাকে তখন তিনি বললেন যে আল্লাহ তোমাকে এদেরকেও মাপ না করুক মানে যেভাবে দোয়া যাওয়া শুরু করছে পর তো আমাকে সেরেকের কেন্দ্রবিন্দুতে বানাই ফেলবে যে বলবা যে সেরেকের এই জন্য এইভাবে আমভাবে খালি দোয়া চাওয়া এটা ঠিক না এমনে ঠিক আছে দোয়ার চাওয়াটার সেরেক না আলহামদুলিল্লাহ এটা তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কমপক্ষে এক ঘন্টা হইলে একটু বোঝানো যায় এটা তো সহজে বোঝার বিষয় না কারণ এটা আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য বড় একটা ফ্যাক্টর তো সংক্ষিপ্ত কথা হল আকেইদার মাঝাব মানা ফরস আকেইদার মাঝাব মাঝাব কিন্তু বিভিন্ন রকমের আছে কোন মাঝাব আপনি বুঝাইতে চাইছেন আগে এটা ঠিক করতে হবে ওই চট্টগ্রামের এক হুজুর এক আলেম সবাই খালি কাফের কয় ও হাবিরা কাপের অমুক কাপের অমুক কাপের তো সবাই ছাত্ররা জিজ্ঞাসা করলো যে আপনি যে সবাই কিভাবে কাপের বলেন বলছেন যে এক মুসলিম আর একদি কাপের না হয় তাহলে আপনি তো কাপের মারা দেবেন তো বলল যে শোনো আমি কাফের কই তোমরা কাপের কইও না কারণ কি কাপেরের অর্থ কি আমি বুঝি তোমরা কিন্তু কাপের অর্থ বুঝো না কাপের এক অর্থ হলো কৃষক কারণ কৃষক ওই বীজটা গোপন করে মাটির দি এই জন্য কো এরা কাপের এদেরকে আমাদের দেশে দেখবেন একজন আরেকজনের কোথ খের থেকে আছে এরকম তো আমি এদেরকে কৃষক বলি এখন তোমরা তো মনে যে মুসলিম আর ওই কাফের বলিও না খবরদার বললে তুমি কাফের বলছে মাজাবানা ফরস কোন মাঝাব বলছে নির্দিষ্ট করে কোন মাজ মাজাবানা ফরজ আমরা বুঝি রয়েছি মাঝাব কিন্তু বুঝাতে চাইছে আকে মাঝাব কারণ ফরজ কেউ সাব্যস্ত করতে পারে না ফরজ সাব্যস্ত করে কে আল্লাহ রবাহ আলমিনের আয়াত থাকতে হবে নবী সাল্লামের সহি হাদিস থাকতে হবে এটা ছাড়া ফরজ হয় না কোথাওকে এই যে মাহাব এটা ফরজ কারণ পৃথিবীতে আকেদার মাঝাব একটাই সঠিক মাঝাব একটাই আহালুসামাত আর বাকি যেগুলো আছে শিয়া একটা আকিদার মাঝাব মোতাজিলা একটা আকেদার মাঝহ জাবরিয়া একটা আকেদার মাঝাব জাহামিয়া একটা আকেদার মাঝাব কাদ্রিয়া একটা এগুলো সব ভ্রান্ত নবিসাম বলছেন একটা মাঝহকে নাম বলছেন এটাই হক কোনটা মা আনা আলাইহে আসহাব আমি এবং আমার সাহাবিরা যে আকেদায় বিশ্বাসী এই আকেদাটাই হক এই আকেদাটা হলো আহল সন্নাবাল জামাত তাহলে আহলুস ওয়াল জামাতের আকৃদা গ্রহণ করা নেওয়া এটা ফরজ এটা হলো আকৃদার মাঝাব আর ফেকি মাঝাব যেটা ফেঁকি মাঝাব মানে আমরা হানাপি সাহাপি মালিকি হাম বলে যেটা বলি এটা হলো ফেঁকি মাঝাব ফেঁকি মাঝাব যুগে যুগে আজ পর্যন্ত চোদ্দশো বছরে কোনো ইমাম কোনো ফখি কোনো মুস্তাহিদ বলেন নাই যে ফেকি মাঝাব মানা ফরজ কারণ যদি ইমাম আফগানীপুর রহমতোল্লাহার মাঝাব মানা ফরজ হয় তালে ইমাম শাহফি তো ইমাম আবানীপার মাজাব মানে নাই মানছে না মানলে উনি আলাদা মত হইলো ফরজ তরক করে ফেলছে ইমাম মালেক আবানীপুর রহমতুল্লাহ মাজাব মানে নাই ইমাম আহমদ বিন্বল আবানীপুর রহমতুল্লাহ মানা নাই এই পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম চলে গেছে যারা দেখা গেছে আবানীপুর রহমতুল্লাহ মাজাব মানে নাই কেউ শাহফি রহমতুল্লাহ এটা মানে নাই কেউ মালেকর রহমতল এরা তো সব ফরস তরক করে কবরে গেছে এই জন্য ফেঁকি মাজাব এটা ফরজ না এই জন্য ফেকি যত ফি আছেন সব আমরা মানব অনুসরণ করব। একজন না। এরা আমাদের সবাই সালাফে সওয়ালেহীন ইমাম আনিপা রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ বিন সবাই আমাদের সালাফ এরা আমাদের সবাই সোয়ালেহীন পূর্বপুরুষ সাবাক ইমান এরা সবাই আমরা এদের সবাইকে অনুসরণ করব। এই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কথা বলছেন খুব মজার কথা আমি ওই দিন পরে অনেক চিন্তা করছি যে আসলে মানে বললেন যে শুধু ভয় নিয়ে আবাদত করলে কারা শুধু মহব্বত নিয়ে আবাদত করে কারা এটা ইবনে তাইমিয়া রহমেলা বলছেন ইবনে তাহমিয়া রহমেলা মাজাবের ব্যাপারে বলতে গিয়ে উনি বলছেন কয় শুনেন খোলা পায়ের কয়জন চারজন चारे मैं तीन मानी तो देखी सियाफर <laughs> मध्य दे। बोले खाली आलिरा दिल तो मानिया तीन जन मानि एजेरा शाइसे अच्छा क्यों जो मानी फेरकायतला जम हलोन के मिले <laughs> ना जुगे जुगे आहलुस्वाल जमत मजाब हक सबाई हक যদি চারওটা হক হয় আপনি একটা মানলেন তিনটা তিনটা মানলেনা তিনটা হক প্রত্যাখ্যান করলেন না ওই তিনটা হকের দোষটা কী যদি ওই তিনটা হক হয় তাহলে আমি যদি মানি সবগুলো মানব যতগুলো হক ফেকি মাঝাব আছে আমি সবগুলা অনুসরণ করব। আবার একথা বলার দরকার নাই যে আমি কোনো মাঝব কোনোটাই মানি না কেন মানবেন না আপনি মানলে অসুবিধে কী আর না মানলে আপনি দিন পালন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে কারণ এই যে ইমামেরা যে এস্তেহাতগুলো করছেন গবেষণাগুলো করছেন এগুলো আমাদেরকে দিনকে সহজ করে দেওয়ার জন্য যাতে সহজ আমরা আমল করতে পারি এই জন্য করছেন তারা আমাদের উপরে নেতৃত্ব করার জন্য যে আমার মাঝাব কে পর্যন্ত সব মানুষ অনুসরণ করবে এই জন্য করে নাই তারা আল্লাহর দিনকে সহজ করছেন এমন এমন বিষয় আছে আপনি মাঝাবি ফেক গবেষণা না গেলে আপনি সমাধান বের করতে পারবেন না এরকম অসংখ্য বিষয় আছে সমাজে অর্থনৈতিক লেনদেনের বিষয় বিভিন্ন বিষয় তারপর পারিবারিক বিষয় অনেক বিষয় আছে যেগুলো ইমামেরা অনেক গবেষণা করে করে করে করে করে খুঁটি সব মাসালা বের করছেন এই সব ইমামদেরকে আমরা মানি চার মাঝাবের সকল ইমাম বরং ছায় মাজাবের বাইরেও আরো যত হক মাজাব আছে যে মাজাব গুলো কোরআন এবং সহি হাদিসের উপরে প্রতিষ্ঠিত যাদের আকিদা আহ সাবল জামাতের উপরে প্রতিষ্ঠিত এতে সবাইকে আমরা অনুসরণ করব। এটাই হলো একজন মুসলিমের সঠিক পথ এটাই সুন্নিদের পথ এজন্য জন্য একজন একজনের একটা মেনে নেওয়া এটা ফরজ না জি জি হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ আমি বলে দিব অসুবিধা নেই প্রশ্নটা ভাই যেটা বলতে চেয়েছেন যে মানে তহগুতের বিষয়ে আমরা আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে এত আত্ম আনুগত্যের ক্ষেত্রে তহবুত যে আনুগত্যের ক্ষেত্রে তহগুত হলো যা আমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসুলের তারপরে আমরা বলছি যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে যদি আমি শাসন পরিচালনা করি বিচার করি মানুষকে পরিচালনা করি এটাও একটা ত তগুত তো দেখা যায় যে এখানে অনেকেই ওই বলে থাকে যে তারা সরকারের বিরুদ্ধে বলে এই জন্য তারা তগতের বিরুদ্ধে বলে আর দেখা যায় যে বলে যে আমাদের শাহেখেরা উমকেরা এরা সরকারের বিরুদ্ধে কিছু বলে না এরা দরবারি আলেম এরা তগুতের বিরুদ্ধে কথা বলে না এই বিষয়টা বলছেন যে একটু স্পষ্ট করার জন্য আসলে আমরা বলছি যে তগতকে আমি অস্বীকার করবো কিভাবে এটা পদ্ধতিগুলো আমরা বলে দিচ্ছি আল্লাহর আলম যতটুকু আমার ক্ষমতা হইলো এক কেজি আমি যদি দশ কেজি দেখায় বসায় থাকে। এটা ওলা সুন্দর বিপরীত আমরা ওখানে বলছি যে নবী সালাম মাকি জীবনে মূর্তি সামনে নিয়ে মূর্তি সামনে রেখে চলা তদায় করছেন মূর্তি বাংলেন কিছু করেন নাই মোদিনেতে গিয়েও প্রথমে কিছু করেন নাই পরবর্তীতে এগুলোকে বাংছেন এগুলো দূর করছেন তাগুত দূর করছেন তো ঠিক মানে আমাদের যতটুকু সামর্থ্য সামর্থ্যের আলোকে যেমন আমরা এই যে আজকে আলোচনা করলাম আলোচনার মধ্যে আমরা সব কিছু বললাম না যে তগুদ কাকে বলে কিরকম হলে তাগুত আমাদের সামর্থ্য এতটুকু বলা পর্যন্ত এর বাইরে তো আর আমাদের কোনো পাওয়ার নেই তাহলে আমরা এতটুকুর মধ্যে দায়িত্ব পালন করলাম কারো কারো আছে এতটুকু বিরোধিতার নামে আপনি একবারে সাধারণ মানুষের গাড়ি সব ভাঙিয়ে ফেললেন তগতের বিরোধিতা করতে যায় রাস্তা গাড়ি সব ভাঙিয়ে ফেলছেন তগতের বিরোধিতা করতে চাই আগুন লাগাই দিয়েছেন গাড়ির মধ্যে তগতের বিরোধিতা করতে যাই বোমা ফাটাই দিয়েছেন তগতের বিরোধিতা করতে যাই বিচারকের উপরে হামলা করলেন এগুলা তগতের বিরোধিতা না এগুলো হলো সন্ত্রাস এগুলা দাওয়াত না আমরে নেহিয়ারের মূল কারণা এগুলো তগতকে অস্বীকার করাও না বরং তগতকে কেমনে অস্বীকার করতে হবে এটা তো নবীরা দেখাই দিয়ে গেছেন সমস্ত আম্বিয়া আলিমুসালাম দুনিয়াতে দাওয়াতে দিয়েছেন ওয়াজতানিব তগত তারা তগতের বিরোধিতা কেমনে করছেন তগত অস্বীকার করছেন এটা তো দেখাই দিচ্ছেন পুরা মিশরে কয়টা মানুষ তারপরে মিশরে মানুষের যানমালের উপরে আক্রমণ করছেন কয়টা সাধারণ মানুষ কি কি করছেন কিছুই করেন নাই অর্থাৎ তগতের বিরোধী তার পদ্ধতি নবীয় পদ্ধতি এটা না আমরা কয়দিন আগে আলোচনা করছি যে নবিসের দাওয়াতের মানহাস ছিল চারটা উস্লোভ ছিল চারটা একটা মানহাসের আল মানহাজ আকলি ওয়াল ফিকরি যে মানুষের আকলের মধ্যে ফিকিরের মধ্যে মানুষের বিবেকের মধ্যে চিন্তার মধ্যে জিনিসটা ঢুকাই দিতেন তখন সে নিজে আকল দিয়ে তো বুঝতে পারবে কোনটা তাগৎ তখন সে এমনি তগদ থেকে সরজ যাবে। এভাবেই মানুষকে তগৎ বিমুখ করতে হবে এবং মানুষকে আল্লাহরের বাদতমুখী করতে হবে এটাই হল নবীলা পদ্ধতি জিজি সেটা আমরা বলছি তো বিভিন্ন সময় মানুষ অন্যান্য জায়গায় আমরা এখানে দেখি যেটা বলছেন যে যে আল্লাহর এবাদত এবাদতের সংজ্ঞার মধ্যে আমরা বলছি যে আমার আলাহ আলসেন রসুল আলাই অর্থাৎ আল্লাহ রা করা আল্লাহর হুকুম মেনে নেওয়া যেটা আল্লাহ রব আলমিনের নির্দেশনা যেটা করতে বলছেন এটা করা আবাদত যেটা থেকে বিরত থাকতে বলছেন এটাও এবাদত ভাই বলছিলেন যে শুধু করা গুলা এবাদত নাকি বিরত থাকাও এবার বিরত থাকা অবশ্যই এবাদত আর ওইটাই তো ওই যে তগতের কথা আমরা যেটা বলছি যে আল্লাহ নিষেধ করছেন আরেকজন হালাল করে দিছে এখানে যদি ওই যে হালাল করলো তারটা মেনে নিলাম এটা তগত এই হালাল করার অধিকারও আল্লাহর হারাম করার অধিকারও একমাত্র আল্লাহ সুবান তালার আর দ্বিতীয় বিষয় যেটা বলছেন যে আমরা জমা নামাজের পরে বাংলাদেশের একটা সিস্টেম বাংলাদেশের সিস্টেম হলো অমুক ভাই অসুস্থ দোয়া চাইছেন অমুকের ছেলে অসুস্থ অমুকের মেয়ে অসুস্থ অমুকের খালা অসুস্থ অমুকের জেঠা অসুস্থ এবং এই বিশেষ করে আরও ভয়ানক হলো যে আমরা যে উত্তরা আমি তো উত্তরা নামাজ পড়ে এখানে যে যে কাগজগুলোর মধ্যে মানে যিনি দোয়া যার জন্য দোয়া চাইছে যে দোয়া চাইছে তার পরিচিতি আছে লাইন। সেক্টরের, রোডের এত নম্বর ম্যানেজার অমুক কোম্পানির চেয়ারম্যান অমুক এই অমুক তার মায়ের জন্য দোয়া চাইছে মানে এখানে মায়ের দোয়া মুখ্য বিষয় না এখানে মুখ্য বিষয় হের পরিস্থিতিটা যাতে বারো চোদ্দ হাজার লোকের সামনে চলে যায় মানে এগুলা হলে দোয়া না এগুলো আরেক রাজনীতি দোয়ার নামে রাজনীতি মানে দেখা যায় মানে মানুষ এখন কত রকমের এবাদত কবলে দুটা শর্ত বলছি না একটা রিয়া তো দেখা গেছে যে ওই এটা তার দোয়ার জন্য না দোয়া বিষয়গুলো এরকম না আপনি মক্কামদিনাতে কয় জনের দোয়া চাইতে শুনছেন যে ইমাম সালাম পিরানোর পরে যে অমুক দোয়া চাইছে অমুক দোয়া চাইছে অমুক এরকম কোনোদিন শুনছেন হ্যাঁ দোয়া আছে দোয়া নাই এমন না দোয়ার পদ্ধতিটা ভিন্ন তো আমরা এখানে যেই বিষয়গুলো যে অমুক অমুক দোয়া চাইছে এটা সুন্নত না সূন্যতার খেলাফ বরং আমরা সব মুসলিমের জন্য সবাই জন্য দোয়া করব যত অসুস্থ আছে সবার জন্য এই জন্য এই পদ্ধতিটা শূন্যতের খেলাফ আর এটাকে যদি মানে ভালো কাজ মনে করা হয় যে এইভাবে দোয়া চাওয়াটা তখন এটা বেদাতে রূপান্তর হবে মানে এখানে একটা জিনিস সময় খেয়াল রাখতে হবে শূন্যতার বেদায়তের মাঝখানে আর একটা স্তর আছে এটার নাম খেলাফে সন্ন্যত মানে যখন একটা লোক সুন্নত থেকে একটু ডাইনে সরে গেছে তখন খেলাফে সুন্নত হয়তো সে ভুল ক্রমে সরে যেতে পারে না কিন্তু না এটা বা দাদারা করিয়েছে এটা আমার কর্তব্য বা এটার উপরে থাকবে তখন এটা বেধাত হয়ে যায় জি আচ্ছা চারটা আমাদের সমাজে এরকম জামানত নেই এটা কনফিউশন আমি জিজ্ঞাসা করি খুব সুন্দর প্রশ্ন আলহামদুলিল্লাহ এটা বুঝার জন্য আমার একটা আলোচনা আছে যে মাঝাব কিভাবে মানব মাঝাব মানার পদ্ধতি কি মানে মাঝাবের দুইটা সিস্টেম আছে একটা হলো তাকলিদ একটা হইলো তানাক্কুল তাকলিদ হলো একটা মাঝাবের অন্ধ অনুসরণ আর তানাক্কল বাইনাল মাজাহেব হলো যতগুলা মাঝাব আছে সব মাঝাব গুলোকে একসাথে মানা তো বাই জানতে চেয়েছেন যে চারজন যে ইমাম এরা যদি চার রকম না করি একরকম করতো রাস্তা ঝামেলা হইত না আমরা যে কর্ম তারা তো এই জন্য গবেষণা করেন নাই তারা ইস্তেহাত করছেন পুরা ওম্মাকে নিয়ে পুরা জাতি মুসলিম কেয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে এদেরকে নিয়ে তারা গবেষণা করছেন এটা হলো গবেষণা মানে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে গবেষণা করার সুযোগ নেই ইমানি বিষয়গুলো নিয়ে কেউ এগুলো নিয়ে ফেলে যে তো এটা মৌলিক কোন একতালাপ না মৌলিক কিছু না এটারে আমরা মূর্খতার কারণে বিরাট বানাইছি যে মনে হয় যে সাইটটা মনে হয় রকম আসলে চারটা একই রকমই हादी तो सब गुश् জি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমরা যদি কোরআন এবং সোনা অনুসরণ করি সব মাঝাব এখানে আছে ঢুকে গেছে সব হাদিসের মধ্যে ঢুকে গেছে তো এখানে তো আর ওই মানে এই হাদিস গুলোর বাইরে কোনো মাঝাব নাই। তাহলে হাদিস মানা মানে আমি সব মাঝাবে মেনে নিলাম জি সর্বশেষ দেখা যাচ্ছে এবং অনেক মারামারি হোক মানুষ কি ব্যাপারে আমার প্রশ্ন আরেকটা জিনিস দুয়া বা মনে যাক আমরা জানি যে দুয়া এবং অথবা মনে এটা সালাদ বা নামাজের অংশ নয় জি জি আলহামদুলিল্লাহ জি ভাই প্রথম বলছেন যে আহ চারটা মাজাবের বাইরেও ইদানিং আরেকটা মাজাব দেখা যাচ্ছে ওহাবি কথাটা ঠিক না মানে এটা আপনি ওই মাজাবকে নিয়ে আরেকটু স্টাডি করলে ভালো করে বোঝা যাবে ওহাবি নামে কোনো মাজাব নাই জি জি মাজাব তো ওইগুলোই ওহাবি বলা হয় মূলত সৌদি আরবে ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহিমাউল্লাহ তো তিনি যখন এই শেরিকের বিরুদ্ধে বেদায়াতের বিরুদ্ধে যখন দাওয়াত শুরু করেছেন তখন সৌদি আরবে অবস্থাটা এমন ছিল যে গাছের মধ্যে সুতা রাখা হইতো মানে সেরেক যত রকমের আছে সব সেরেক আরবেছিল তো উনি যখন সেরকির বিরুদ্ধে কথা বলা দাওয়াত দেওয়া শুরু করছে তখন যারা সেরেক কারি ছিল তারা উনার বিরুদ্ধে এমনভাবে লাগছিল তাকে তার এলাকা থেকে বহিষ্কার করছিল তারপরে মুখ্যমদিনের মধ্যে তখন অসংখ্য সেরেক তারা নিয়ে আসছিল তো যাই হোক ওই সময় উনি যখন এই আন্দোলনটা করেন এই আন্দোলনে শেরকের বিরুদ্ধে বেদাতে বিরুদ্ধে তারা তার বিরুদ্ধে ছিল উনি তাদের সেরক বেদাতের বিরুদ্ধে ছিলেন এক পর্যায়ে গিয়ে সেখানে শেষ পর্যন্ত ইসলামের রাষ্ট্র হয়েছে রাষ্ট্র হয়ে এই সব সেরেক বেদাত উৎখাত হয়েছে উৎখাত হওয়ার দ্বারা সেখানে যে কবর কেন্দ্রিক যত সেরেক ছিল কবরে সাজদা দিত কবরে মাজার বানাইছে কবর পূজা করত। এগুলো সব উৎখাত হইছে। উৎখাত হওয়ার পরে সারা পৃথিবী থেকে তো উৎখাত হয় একটা অঞ্চল থেকে উৎখাত হয়েছে কিন্তু ওইটার অনুসারী তো সারা পৃথিবীতে রয়ে গেছে মানে আরব থেকে এরা উৎখাত রয়েছে পাকিস্তানের রয়েছে বাংলাদেশে কবর ধ্বংস করে দিচ্ছে সাহাবিদের কবর ধ্বংস করছে এটা করছে ওইটা করছে অনেক কিছু এদের বিরুদ্ধে অপবাদ দিয়ে সারা বিশ্বে ওহাবিটাকে একটা মানে খারাপ হিসাবে চিত্রায়ন করছে তখন আমাদের এই উপমহাদেশে কি করছে তখন ইংরেজরা করে বাইর করছে যে যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবে কথা বলবে এদেরকে ওহাবি লাগাই দিতে হবে তাহলে কারণ তখন তো মিডিয়া এরকম ছিল না বা এত জানার বোঝার সুযোগ ছিল না তখন ওয়াবি মানি একটা খারাপ জিনিস এটা মুসলিমদের মধ্যে ঢুকে ফেলছে আর ইংরেজরা এটাকে শক্তিশালী করছে প্রতিষ্ঠিত করছে যে ইংরেজ বিরোধী যতজন কথা বলবে এরা সবাই ওহাবি তো এই সময় আমাদের দেশের দৌবন্দী আলেমদেরকে ও বলা হইত কৌমি আলেম যারা ছিল এদেরকে সবাই বলতো যে ওহাবি এবং ওই বেরলবি যারা তারা এদেরকে ও বলে গালি দিত তো এইভাবে ওহাবিটা প্রসিদ্ধি লাভ করছে আসলে ওহাবি কিছুই না ওহাবি ইমাম মোহাম্মদ আবদুল ওহাব উনি একটা ব্যক্তি আর ওহাব তো আল্লাহর নাম আল্লাহর নামে কোনো ইয়া হয় না আল্লাহ কোনো ফেরকা হয় না ওনার বাপের নাম ছিল আব্দুল ওহাব আর আবদুল ওহাব কিন্তু ওনার মতাদর্শে ছিল না আব্দুল ওহাব ছিল যারা ওয়াবি বলে গালি দেয় তাদের মতাদর্শে বিশ্বাসী তাদের দলের লোক মানে যদি আব্দুল ওহাবের অনুসারী হয় তাহলে বেদাত যারা করে সেরেক যারা করে তারাই কিন্তু আবদুল ওহাবের অনুসারী আর ওনার নাম হলো মুহাম্মদ আবদুল ওহাব হলো ওনার বাপের নাম তাই যাই হোক মানে সেটা ভিন্ন বিষয় অর্থাৎ ওহাবির সাথে সেটা মাজাবের বা ফেকি মাসাল্লামা সাহেবের কোন বিষয় না ওয়াবি বিষয়টা হলো এরা সিরক এবং বেদাতে বিরুদ্ধে ছিল আর দ্বিতীয় বিষয় ভাই যেটা বলছেন মোনাজাত দোয়া এটা অনেক এটা বোঝার জন্য একটা মানে বিস্তারিত আলোচনা করতে পারলে আরো ভালো করে বুঝতে পারতেন তো সংক্ষিপ্ত কথা হইল দোয়া অবশ্যই একটা এবাদত দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহংকার করে দোয়া করে না আল্লাহর আল্লাহর আবাদতাম কিভাবে করতে হবে আমরা বলছি যে কে পর্যন্ত আল্লাহর আবাদতের একটাই তরিকা আছে এটা হলো তরিকায় মোহাম্মদ রসলাস আর কেউ তরিকা বানানোর অধিকার নাই তাহলে আল্লাহর কাছে কেমনে দোয়া করতে হবে এটা নবী ইসলাম था हैल सालम पीड़ान पर इमाम सहेब ए नेतृत्व मुसल्ली के लिए एक साथ मोन एक पद्धति कथा ছরের উপরে এই মামতি করছেন কিন্তু কোনোদিন একবারও সালাম ফিরানোর পরে সাহাবিদেরকে নিয়ে এভাবে জামাতবদ্ধ করেন নাই এই এই পদ্ধতিটা সোনতের খেলাফদ্ধটা সোনের বিরোধী বৃষ্টির জন্য করছেন কিন্তু বৃষ্টির জন্য আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে একই কাজ কোনো জায়গায় করলে বেদাহাত আজান দেন বেদাতে হবে যা না যার আজান দেন বেদাৎ হবে তাহলে একই কাজ সব জায়গায় করা যায় না যেখানে করতে বলছেন যেখানে নির্দেশনা দিয়েছেন সেখানে করা সুন্নত যেখানে করেন নাই সেখানে করাটা সুন্নতের এই জন্য দোয়া আমি করতে পারি দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু এই দোয়ার যে পদ্ধতিটা আমরা যেটা করি পরজ নামাজের পরে এটা সুন্নতের খেলাপ এমনি আমরা দোয়া করব যে কোনো সময় দোয়া করবো কোনো অসুবিধা নেই